إن الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شيئة أعمالنا من يهده الله فلا مزل له ومن يزلله فلا هادئ له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম শয়তান থেকে পরিত্রাণ এই বিষয়ের উপরে শয়তানের আক্রমণ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ সুহানা হওয়া তালা দুটো সুরাও নাজিল করেছিলেন আমি আপনাদের সামনে সেই সুরা নাস তেলাওয়াত করেছি এবং এই সুরা দুটোর যে সানে নজরুল আমরা যদি একটু চিন্তাভাবনা করি তাহলে আমরা বুঝতে পারব যে জাদু বলে যে ঘটনা বা জাদু যে করা হয় সেটা বাস্তবিক সত্য ঘটনা কিন্তু রসুল্লাহ সাল্লাস্লাম হাদিসের মধ্যে বলেছেন সেই বখারি শরীফের মধ্যে একটা কবিরা গুণা রসুল যে সাত প্রকারের মারাত্মক কবিরা আছে যেগুলো বড় তার মধ্যে এই জাদু করাটা হচ্ছে একটা কবিরা গুণা জাদু করা হয় বা যারা করে এটা সত্য ঘটনা কিন্তু এই জাদু করাটা রূপে টোটালি হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে তাহলে রসুল্লাহ আলহ্লামও তার জীবনে এইরকম একটা আক্রমণে তিনি পড়েছিলেন তখন আল্লাহ সুহান তার প্রিয় হাবিব তার রসুলকে সেই আক্রমণ থেকে সেই কষ্ট থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য এই সুরাগুলো নাজিল করেছিলেন প্রথমে আপনাদের সামনে সুরা ফালাক নিয়ে আলোচনা করি তারপরে আমরা যাব যাবো নাস। এবং এই সুরা দুটো আমাদের এই প্রাত্যহিক জীবনে প্রতিদিনের জীবনে প্রত্যেকেরই মুখস্থ করে বারবার শুয়ার সময় বা সকালে বা যে সময় আমরা যদি পড়ি তাহলে ইনশাআল্লাহ আমরা শয়তানের যে কুমন্ত্রণা বা শয়তানের যে চেষ্টা বা শয়তানের যে আক্রমণ সেটা থেকে আমরা বেঁচে যেতে পারি রসুলুল্লাহ সাল্লি আসালামের হাদিসে আছে সেই হাদিসে হায়রত আয়েশারজ্লাহ তালা আনহা বর্ণনা করছেন যে রসুল্লাহ সাল্লাসাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন সুরা ফালাক সুরা নাস এবং সুরা এখলাশ এই তিনটে সুরা পড়ে তিনি তার হাতে ফু দিয়ে পুরো শরীরের যতদূর পর্যন্ত হাত যেত পুরো শরীরের উপর তিনি সেই হাত বুলিয়ে নিতেন একসময় সময় রসুল্লাহ সাল্লাহ আলিয়া যখন অসুস্থ হয়ে পড়তেন যখন এই কাজটা করতে পারতেন না তখন রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম আয়েশা রাজা এই এইরকম করার জন্য নির্দেশ দিতেন এবং এই সুরা তিনটে পড়ে পুরো শরীরে হাত বলে সুপ্রিয় দর্শক মন্ডলী এই আমাদের আমলগুলো প্রাত্যহিক জীবনে প্রয়োগ করতে হবে তবে আমরা এই শয়তানের যে কুমন্ত্রনা বা শয়তানের যে আক্রমণ সেখান থেকে আমরা বেঁচে যেতে পারব। পারবো রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামকে যে জাদু করা হয়েছিল सुल्लाम के प्रथम कुल बोले सम्बोधन कर তুমি বলো ফালাক আমি সেই প্রত্যুষের সুপ্রভাতের প্রতিপালকের রবের কাছে আশ্রয় কামনা করছি মা তিনি যা সৃষ্টি করেছেন সেই সৃষ্টির অনিষ্টতাকারী থেকে আমি আশ্রয় কামনা করছি অমিন শর রে গা ওয়াকাব এবং সেই রাত্রের অন্ধকার থেকে যখন আচ্ছাদিত হয়ে যায় তার থেকে আমি আশ্রয় কামনা করছি অমিন শরের নফা সাতফে লোকাদ ষণ করি তাহলে আমরা বুঝতে পারব যে রসুল্লাহ সাল্লাস্লামকে শিখিয়ে দেওয়া হচ্ছে তাকে এই দুয়ার মতো আয়াতগুলো পড়িয়ে শোনানো হচ্ছে এবং তাকে বলতে বলা হচ্ছে যে কুলাউজ রব্বিল ফালাক তুমি বলো যে আমি প্রত্যুষের প্রতিপালকের কাছে আশ্রয় কামনা করছি এই যে আশ্রয় কামনা করা এই আশ্রয় শব্দটা বাংলা শব্দ আমরা নিশ্চয় সবাই বুঝতে পারছি যে আমরা এই দুনিয়াবি ক্ষেত্রেও যদি কোনো বালা মুসিবত বা বিপদ আপদে পড়ি প্রচণ্ড বৃষ্টি পড়ছে এবার যদি আমি বৃষ্টি থেকে আশ্রয় নিতে চাই তাহলে নিশ্চয়ই আমাকে যে জায়গাটায় আমার জন্য নিরাপদ সেখানে আমাকে যেতে হবে প্রচন্ড রোদরে থেকে যদি আমি বাঁচতে চাই সেই রোদ থেকে যদি আমি আশ্রয় পেতে চাই তাহলে নিশ্চয়ই আমাকে সেই একটা ছায় আশ্রয় নিতে হবে তাহলে আমি রোদ থেকে আশ্রয় পেতে পারবো ঠিক ওই যদি কোনো আক্রমণ থেকে কেউ আমাকে আক্রমণ করছে সেই আক্রমণ থেকে যদি বাঁচতে চায় তাহলে বাঁচার জন্য যেমন একটা সেলফ প্রোটেক্ট এখানে আমার কোনো ভয় থাকবে না সেখানেই আমরা আশ্রয় নেওয়ার চেষ্টা করি সুপ্রিয় দর্শক মন্ডলী তো রসুল্লাহ সাল্লি সাল্লামকে বলা হচ্ছে যে সেই প্রত্যুষের প্রতিপালকের সেই প্রভাতের প্রতিপালকের কাছে আল্লাহর কাছে তুমি আশ্রয় কামনা করো কি থেকে তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ঠকারী থেকে অর্থাৎ আল্লাহ সুবাহ যা কিছু সৃষ্টি করেছেন যার ভালোর দিক আছে এবং খারাপ দিক আছে যে সমস্ত খারাপ দিকগুলো আছে সেখান থেকে তুমি আশ্রয় কামনা করো এবং সেই রাত্রি যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় সেই রাত্রির যে অনিষ্টাকারী তারপরে বলা হয়েছে আল্লাহ সুবাহতালা বলছেন যে সেই গিরাই গিরায় নিদের । रसूल्लाह सलम के शिक्षा देवे तुम आश्रय चाओ बा अल्लाहर का क्षमा प्रार्थना करो तरह इजा हसाद हिंसुक अनिष्टत कारी थे जख से हिंसा कर সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ সুবাহ আল্লাহর কাছে পানা চাইছি তাহলে আমরা যে আশ্রয় চাইব কার কাছে চাইবো এবং কিভাবে চাইবো সেটা আল্লাহ সুবাহ কোরআন মজিদের মধ্যে বলছেন যে আমরা একমাত্র আল্লাহ সুবানহ তালার কাছে আশ্রয় যদি চাই সেই আল্লাহ আশ্রয় দেন তাহলে আমরা সেই শয়ের যত রকমের কুমন্ত বা খারাপ কাজ আছে সেই সমস্ত আল্লাহ সুবাহ বলছেন প্রথম আয়াতে কুল আউজির রব্বিনাস রসুল্লাহ সাল্লাকে সম্বোধন করে বলছেন যে তুমি বলো কুল আউজুবির নাস। আমি পানাহ চাইছি মানুষের প্রতিপালকের কাছ থেকে নাস। মানব সম্প্রদায়ের কাছ থেকে যে মানুষের মনের মধ্যে কুমন্তুলনা দান করতে থাকে মিনাল নাস এবং সে জিন সম্প্রদায় অথবা মানুষ সম্প্রদায়ের মধ্যে হোক না কেন সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে সুরাগুলো আমাদের হয়তো অনেকের এই সুরাগুলো মুখস্থ আছে কিন্তু বিষয় যে আমরা এই আল্লাহ সুহানা কি বলতে চাইছেন আমাদের কি মেসেজ বা কি শিক্ষা দিতে চাইছেন সেটা আমরা বুঝার চেষ্টা করি না সুপ্রিয় দর্শক মন্ডলী যদি আমরা এই সুরাগুলোর মানে বুঝতে পারতাম যদি এই সুরাগুলোর তাৎপর্য বা গুরুত্ব নিজের মাতৃভাষায় বুঝতাম তাহলে অবশ্যই একটা কষ্টের সাল্লাহ থেকে বা কষ্ট শাস্তি থেকে তারাদের যে কুমন্ত্রনা থেকে আল্লাহ সুবাহ বাঁচিয়েছিলেন এবং সেই শিক্ষা যে আমরা বর্তমানে যদি প্রয়োগ করি প্র্যাকটিক্যালে দৈনন্দিন জীবনে যদি আমরা এই আয়াতগুলো প্রতিদিন বলি তাহলে নিশ্চয়ই আমরা আল্লাহ সুবাহকে যেভাবে সেই আক্রমণ থেকে রক্ষা করেছিলেন আমাদেরও সেই আক্রমণ আল্লাহ আমাদের রক্ষা করবেন। আল্লাহ সুবাহ সুরাগুলোর এবং এইগুলো পুরোপুরি শয়তানের যে কুমন্ত্রণা তাহলে সেই কুমন্ত্রণাগুলো থেকে কি করে আমরা পরিত্রাণ পেতে পাবো এবং কার কাছে আমরা আশ্রয় কামনা করলেই আমরা পরিত্রাণ পাবো সেটা আল্লাহ সুবাহ এই দুটো সুরায় এগারোটা আয়তের মাধ্যমে আমাদের শিক্ষা দিতে চাইছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যাদের পথে চলা যায় না তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কোথায় পড়ছি বৈরিল মগ্বে তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিশপ্ত এবং ভ্রান্তদের পথেই জানতে দেখুন ইস্ত্রি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না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 ইসলামী সেরিয়ার রয়েছে সুনির্দিষ্ট ইসলামী অনুসরণের মধ্যে নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী সেরিয়ার সেই মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান संक्रमार आलोचना पर्दा जानू से आदर्श नीतिमाल मानवतार सब समस्या समाधान कर दिल इसलमी सरिया नीतिमाल প্রতি সোমবার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 अल्लाम आलैकुम रहा हमला सुप्रिय दर्शक मंडल फिर एलम पर आलोचना करल्लाबहान काश्रयना कर शयान कुमंत्रणा केयतान आक्रमण थे भाव परित्राण पाब सुप्रिय दर्शक मंडली कुरान मजिद जे नजिल हो भी आल्लाबहानी बोलते चाहिए से बुझी তবে ব্যবহারিক জীবনে কাজে লাগাতে পারব আমি না বুঝতে পারি আল্লাহ কোরআন শরীফি যে এত শিক্ষা দিতে চাইছেন যে শয়তান থেকে বেঁচে থাকার জন্য এবং শয়তান যে কোনো সময় সত্যিকারের যারা ইমান সত্যিকারের যারা মমিন তাদেরকে যে শয়তান আক্রমণ করতে পারে না তাহলে সেই আয়াতগুলোর মানে বা সেই আয়াতগুলোর ব্যাখ্যা যদি আমরা নিজের মাতৃভাষায় বুঝতে না পারি তাহলে আল্লাহ কাছে আমরা নাজাদ পেতে পারব না সুপ্রিয় দর্শক মন্ডলী সুতরাং আমরা এই আল্লাহ সুবাহ কোরআন মাজিদের মধ্যে যে বলছেন যে শয়তানের কাছ থেকে পানাহ চাওয়ার জন্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে পানাহ চাইবে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে সুরা আরাব সুরা নম্বর সাত আয়াত নম্বর দুশো এবং দুশো এক সুরা সুরা নম্বর সতেরো আয়াত যে মুমিনদের ইমানদারদের উচিত একমাত্র আল্লাহ সুফানের কাছ থেকে আশ্রয় চাওয়া একটু আগে বলছিলাম যে আল্লাহ সুবাহ যখন আমরা তিলাওয়াত করি কোরআন শরীফ পড়ি তখন আমাদেরকে শৈতানের কাছ থেকে পানাহ চাইতে বলা হয়েছে ফাইজা করাত কোরআন ফস্তাঈজ বিল্লাহ মিনসঈ রাজিব অর্থাৎ শয়তান সব সময় আমাদের বেনে আমাদের মস্তিষ্কে লেগে থাকার চেষ্টা করে আমাদেরকে বিপদের রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করে এই কারণে যেকোনো কাজ আমরা করবো একদিকে যেমন বলা হচ্ছে যে আউজিম সহিম বলবে তার পাশাপাশি বিসমিলার নাম নিয়ে যদি আমরা যে যেকোনো কাজ করি সে কোরআন পড়া হোক বা অন্যান্য যেকোনো কাজ আমরা দুনিয়া বি ক্ষেত্রে আমাদের ব্যবসা বাণিজ্য পড়াশোনা যা কিছু হোক না কেন সেটা যদি আল্লাহ আল্লাহ রসুলের তালিকা অনুযায়ী করে। আল্লাহ আল্লাহর বিধান মোতাবেক যদি করি তাহলে ইনশাআল্লাহ আমরা সেই শয়তানের কুমন্ত্রণা থেকে পরিত্রাণ পাবো রসুল্লাহ সাল আলহিস্লাম থেকে রক্ষা করিয়ে তুমি আমাকে এই সমস্ত জিনিসগুলো থেকে আমি তোমার কাছে পানা চাইছি সেই হাদিসে এই সমস্ত ঘটনাগুলো আছে যে আল্লাহ রসুল আল্লাহর কাছে এই কৃপণতা থেকে তারপরে শয়তানের অসুয়াশা থেকে বার্ধক্য থেকে অর্থাৎ শৈতানের যে ক্রিয়াকলাপ কাজকর্ম আছে সেগুলো থেকে রসুল্লাহ আল্লাহর কাছে পানাহা চাইতেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন তাহলে একজন হয়ে তিনি যদি এত ক্ষমা প্রার্থনা করেন থেকে কুমন্ত্রণা জন্য। আমরা এই সাধারণ গুণাহার পাপী মানুষ আমাদের কত ক্ষমা চাওয়া আল্লাহর কাছে শৈতানের কাছ থেকে পানা চাওয়া উচিত কারণ আমরা দুনিয়াবী ক্ষেত্রে দেখে থাকি এই কোরআনে আল্লাহ সুফানা হতালা মানুষের সাথে যেভাবে আচার আচরণ করতে বলছেন এবং শৈতান যে সব সময় চায় মানুষের মধ্যে কিভাবে একটা বিভেদ সৃষ্টি হবে মানুষের মধ্যে কিভাবে একটা তৈরি হবে অশান্তি কিভাবে সৃষ্টি হবে সেই চেষ্টায় সব সময় লেগে থাকে এবং আমরা পৃথিবীতে দেখছি আজকে সারা পৃথিবীতে যে অশান্তি মানসিক অশান্তি সেই কোনো পারিবারিক অশান্তি রাষ্ট্রীয় ভাবে যে অশান্তি এই যে অশান্তি সারা পৃথিবীতে এর মূল কারণ হচ্ছে যে মানুষ এই শয়তানকে নিজের মধ্যে আশ্রয় দিয়ে দেই বলে এই শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যায় বলে আজকে সারা পৃথিবীতে এত অশান্তি বিরাজ করছে আমরা যদি সেই শয়তানের কুমন্ত্রনা বা শয়তানের অসুবাসে থেকে কিভাবে বাঁচবো তারও কিছু দৃষ্টান্ত আল্লাহ সুফহানাহ তালা কোরআন মসজিদের মধ্যে দিচ্ছেন যে এই যে সমস্ত কাজগুলো নিষেধ করা হচ্ছে যেমন আল্লাহ সুফহানাহ তালা কোরআন মসজিদের মধ্যে সুরা হুজরাত উনপঞ্চাশ নম্বর সুরার ৬ নম্বর আয়াতে বলছেন যে হে ইমানদার যদি কোনো ফাসিক তোমাদেরকে কোনো খবর দেয় তাহলে তোমরা সেটা বিচার করো সেটা আগে বুঝার চেষ্টা করো সঠিক কিনা। সেটা যাচাই করো অন্য কাছে পাঠানোর পূর্বে কারণ হতে পারে তোমরা যদি অজান্তে কোনো একটা ডিসিশন বা সিদ্ধান্ত নিয়ে তাদের উপরে আক্রমণ করে দাও তাহলে পরবর্তীতে তোমরা লজ্জিত হয়ে যাবে এই একটা আয়াত সুরা হুজরাত কোরআন শরীফের উনপঞ্চাশ নম্বর সুরার ছ নম্বর আয়াত এই আয়াতটা যদি আমরা বিচার বিশ্লেষণ বা ব্যাখ্যা করি তাহলে परिवारिक सांसारिक अशांति राष्ट्रीय अशांति अशांतर मूले जो शैतान सब समय प्रलुब्ध करेटा खूब भलोभ बुझे पर आज के देखे जेको घटना अघटन एक पड़ा निजे फैमिली भाई बोने व शाशुड़ी बोए ये परिवारिक जो अशांतिगुल कथा और एक जन के बोले दिए यजे एक अशांति अथच आल्लाफहानवला जे जो खबर व जेको कथा तुम्हारे क्यों बोलते तरह सत्यता जाचाई करो से पूर्व तेल कत सूंदर एक शिक्षा आल्लाफान तला के दीते चाहन क्योंकि अधर्य हो जाए शैतान सब समय पीछे लेगे थके जख कोथा सेगेंस्टे है से कथाटा सत्य के मिथ्या जाचाई ना कर आगे हमें एक डिसन नहीं বা তার উপরে হামলা করে বসি আর এই ঘটনাগুলোই আজকে সারা পৃথিবীতে ঘটছে একটা দেশ বা একটা রাষ্ট্র থেকে একজন মানুষ যে কথা বলছে সেটা সত্য কি এবার তার উপরে একটা মিথ্যা এলিগেশন দিয়ে দেওয়া বদনাম করে দেওয়া উইদাউট ইনভেস্টিগেশন উইদাউট প্রুফ সেটার সত্যতা যাচাই না করে দিয়ে একটা যে অশান্তি একটা বিশৃঙ্খলা সারা পৃথিবী জুড়ে আজকে হচ্ছে একটা ফ্যামিলি থেকে শুরু করে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা পর্যন্ত এই সমস্ত ঘটনাগুলো ঘটছে এবার যদি আমরা এই কোরআনের যে শিক্ষা কোরআনের যে আমল যদি আমরা নিয়ে আসি তাহলে তো এই শয়তানের যে শিক্ষা অর্থাৎ শয়তান তো সবসময় চায় একটা ফ্যামিলিতে বাবা মায়ের মধ্যে কি করে সম্পর্ক দূর হবে একটা স্বামী স্ত্রীর মধ্যে কি করে সম্পর্ক দূর হবে স্বামী স্ত্রী কিভাবে অশান্তির মধ্যে থাকবে একটা দেশ আর একটা দেশের সাথে কিভাবে অশান্তির মধ্যে থাকবে বা যুদ্ধবিগ্রহে লিপ্ত হবে এই सिद्धान चेष्टा सब समय शयतान करते थके आल्लाह तला तो शिक्षा दी एर होते पारे। के शिक्षा देव कौशल शुद्ध तुराई दस एगारो बारो नम्बर जो आयात आ रखम भाई एत सूंदर शिक्षा आल्लाहना तला दिए ओई का प्रतियत होयान जेहे बशवर्ती बसि भाग मानूष शयतान বেশি আশ্রয় আমরা করিনি বলেই আল্লাহ সুবানাহ তাল্লা যেমন বলছেন সুরহুজরাতের এগারো নম্বর আয়তে যে তোমরা হে ইমানদার কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে হতে পারে সে তাদের চাইতে উত্তম ঠিক ওই রকমই কোনো স্ত্রী যেন অন্য কোন স্ত্রী লোককে উপহাস ঠাট্টা বিদ্রুপ না করে হতে পারে সে তাদের চাইতে উত্তম এবং তোমরা একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করবে না কোনো নিক নেম ধরে কোন পদবি নাম ধরে খারাপ নাম ধরে ডাকবে না तेल ये समस्त काजगुल कत सूंदर शिक्षा देखा करी एके अपर के निजे आत्महकार गौरव टे सब समय चेष्टा कर तला शिक्षा दीचन जो मानसर अन्न को मानस के छोटे देखा उचित नयो महिला महिला के छोटे देखा उचित नये एवं का गाली दिए पदवी नाम धरे डाका उचित नुरा कारण আমরা ওই যে শয়তানের বশবর্তী বা শৈতানের তাবেদার হয়ে থাকি বলে আমরা যত রকমের ইসলামিক তালিকা বা ইসলামিক বুদ্ধি ইসলামিক যে কৌশল আল্লাহ যেটা শিক্ষা দিয়েছেন সেটার আমরা বিপরীত করে দিই বা বিপরীতে চলে যায় ঠিক ওই রকমই বারো নম্বর আয়তে আল্লাহ সুফহান আহতালা বলছেন সেই হুজরাত সুরার যে কোন মমিন কারো উচিত নয় গিবৎ করা এবং এটা তো মারাত্মক একটা ব্যাধি আমাদের সমাজের মধ্যে এবং এটা যে কত বড় কাবিরা গুণা এবং সেই শিক্ষা আল্লাহ সুবাহা ঐ কারণে দিতেছেন এবং তাদের যে ভয়াবহ শাস্তি কেয়ামতের মধ্যে রয়েছে যে যদি কেউ কারো নামে মিথ্যা অপবাদ দেয় বা কারো সম্পর্কে কোনো সন্দেহ করে আল্লাহ সুবাহ তাল্লাহ বলছেন তোমরা বেশি বেশি মানুষকে সন্দেহ করা থেকে দূরে থাকবে কারণ অনেক সময় সন্দেহ পাপে পরিণত হয়ে যায় सुप्रिय दर्शक मंडल तो समस्त जिनसे क्या करते उद्बुध कर आल्लामजी मध्य बूरा गुजरात बारो नम्बर राते तुम्हें कि पसंद करो तुम्हार मृत भाइर गोस्त भक्षण करते मृत भाइयो खेते तुम्हारा क्यों पसंद करो ना तुम्हारा घृणाई करो सूतरा गिब्क আমরা একে অপরের সাথে যদি এই মিথ্যা অপবাদ বা কারো নামে করি এগুলো যে পড়ো গোনা এবং কবিরা গুনার মধ্যে পড়ছে এবং এগুলো থেকে বাঁচার যে উপায় এবং এগুলো যে এই শয়তানের মাধ্যমেই আমাদের আসে যদি আমরা আল্লাহ বলছেন সুরাহুমাজা একশো চার নম্বর সুরার এক নম্বর আয়তে ওয়াইলুল্লি কুল্লি হুমাজা যারা লোকদেরকে সামনাসামনি গালি রে বা পাসালে আড়ালে তাদের সমালোচনা করে গীবত করে তাদের জন্য চরমতম শাস্তি রাখা হয়েছে सुप्रिय दर्शक मंडली तेज शिगेस्तगे आल्ला जीवन जापन करते हैं जो शांति से पृथ्वी से बसबाज करते शिक्षा आल्ला कल्याण शरीफर मध्य दी शयतान जो सब समय आल्लावाल प्रदर्शित पद के गाफिल कर रखे के से पथ কি করে আমরা দূরে সরে যাব সেটার যে চেষ্টা সবসময় লেগে থাকে সুপ্রিয় মন্ডলী আমরা আমাদের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করবো যে সৃষ্টি করেছেন সে একটা জালেম অত্যাচারী কিন্তু মানুষের পরীক্ষার জন্য তাকে কেমত পর্যন্ত একটা অবকাশ দিয়ে দেওয়া হয়েছে সময় দিয়ে দেওয়া হয়েছে এবার সেই শয়তানের কাছ থেকে আমরা কি করে পরিত্রাণ পাব। এবার যদি আমরা নিজের বাহানাদি বা ভাগ্যের দোহাই দিয়ে বলি যে শয়তানের এই কাজটা আমার কপালে লিখা ছিল শয়তানের পক্ষ থেকে হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী এটা আমাদের ঠিক হবে না সুতরাং আল্লাহ সুবানুতাল প্রদর্শিত পথে আমাদের জীবনযাপন করতে হবে এবং শৈতানের যে প্রদর্শিত পথ সেটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী সবশেষে আমাদের এই শয়তান থেকে পরিত্রাণ এই বিষয়ে अब यहटुकु शिक्षा निब आल्लाबहाना ताल जो प्रदर्शित पथ से प्रदर्शित पथे चलने शयतान पर आल्लाबहाना तला जानके के शयान्य को मत परित्राण पवार तौफिक दान करेंदानादुल्ला आलमिनल्ला वरक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 প্রতি শুক্রবার রাত দশটায় বাড়ে আটটায় বাংলাদেশে জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহ সর্বশেষ টেস্টাবেন এটি মানব জাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্ণা ধারা বিপদগামীদের পথপ্রদর্শক